আয়সাহর রাজিয়াল্লাহ তাল্না হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কোনো এক রাতের মধ্যভাগে বের হলেন এবং মসজিদে গিয়ে সালাত আদায় করলেন তার সঙ্গে সাহাবিগণও সালাত আদায় করলেন সকালে তারা এ নিয়ে আলোচনা করলেন ফলে দ্বিতীয় রাতে এর চেয়ে অধিক সংখ্যক সাহাবা একত্রিত হলেন এবং তার সঙ্গে সালাত আদায় করলেন পরের দিন সকালেও তারা এ সম্পর্কে আলোচনা করলেন ফলে তৃতীয় রাতে মসজিদে লোকসংখ্যা অত্যধিক বৃদ্ধি পেল আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বের হলেন এবং সাহাবিগণ তার সঙ্গে সালাত আদায় করলেন চতুর্থ রাতে মসজিদে মুসল্লিগণের স্থান সংকুলন হচ্ছিল না অবশেষে তিনি ফজরের সালাতের জন্য বের হলেন এবং ফজরের সালাদ শেষ করে লোকদের দিকে ফিরলেন অতপর আল্লাহর হামদ ও সানা বর্ণনা করলেন অতপর বললেন আম্মা বাদ। তারপর বক্তব্য এই যে এখানে তোমাদের উপস্থিতি আমার নিকট গোপন ছিল না কিন্তু আমার আশঙ্কা ছিল তা তোমাদের জন্য ফরজ করে দেয়া হয় আর তোমরা তা আদায় করতে অপারগ হয়ে পড়ো